অনেক লোকের জোংগি বাদী কে অনেক মৌলবাদী নিজের পায়ে কুড়াল মারা বো কর্প নিজের পায়ে কুড় মার রো কর্প অনেক লোকে আমাদেরকে কে জোংি অনেক লোকে আমাদেরকে কে মৌলবাদী নিজের পায়ে কৌডল মারা বো কর্পিচয় নিজের পায়ে আমরা মারা বো কর্পিছা ভেবে দেখলাম না রে ও রুজি মুদের ভাষায় কলঙ্কের সাগরে আমরা বুকা খাইছে ধোকা ভেবে দেখলাম না রে ও রাবুজি মুদের ভাষায় কলম কে জানা কথা আইনা দেখলে কানা বেজার হা কথা দেখলে কানা বেজর কুড়াল মারা বোকার পরিচয় অনেক লোক আমাদের কে জঙ্গিবাদী কে অনেক লোক আমাদের কে মৌলবাদী কয়ে নিজের পায়ে কুড়াল মারা বোকার পরিচয় নিজের পায়ে কুড়ালি চল ধর্মের সন্তানের পাগল হয়ে ধর্মের লে বস দাডে টোপি দেখলে উল্টো বুজে সন্তান হলে মৌলভীদের পাগল হয়ে খোঁজে তবু মোদের দারাই বিয়ের আদিতে হয় হয় নিজের পায়ে কুড়াল অনেক লোক আমাদের কে জঙ্গিবাদী কয় অনেক লোকে আমাদেরকে কে মৌলবাদী কয় নিজের পায়ে কুড়াল মারা বোকার পরিচয় নিজের পায়ে কুড়াল ইসলাম সে তো শান্তির ধর্ম জানো পুরন হাদি সে তো শান্তির ধর্ম জানো মানো পুরন হাদি কথা খারাপ লাগে কেন এসব লোকদের ঠিকানা জাহান ছাড়া নয় এসব লোকদের ঠিকানা নয় নিজের পায়ে কুড়াল পরিচয় কুড়াল অনেক লোক আমাদেরকে কে জঙ্গিবাদী কয় অনেক লোকে আমাদেরকে কে কয় নিজের পায়ে কুড়াল মারা বোকার পরিচয় নিজের পায়ে কুড়াল মারা বো করি চুরন হাদিস কথা লাগে বহু জাইগা মতো পড়লে আবার বলে জঙ্গিবাদ কোরআন হাদিস কথা লাগে বহু বলে বাদ ওই সব লাগি অন্য কিছু নয় নিজের পায়ে কুড়াল মারা বো করি অনেক লোকে আমাদেরকে জঙ্গিবাদী কয়। অনেক লোকে আমাদেরকে কয় নিজের পায়ে কুড়াল মারা বোকার উড়া পরিচয় নিজের পায়ে কুড়াল মারা বোকর ছয় নিজের পায়ে কুড়াল মারা বোকর ছো নিজের পায়ে কুড়াল মারাবো পরিচয়।